মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আপনাদেরকে আমল এবং এবাদত কবুল এবং সংরক্ষণের শর্তাবলী এই বিষয়ে আলোচনার তৃতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন আল্লাহ তরকতাল আপনাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ তো বরকো তালা মনোযোগ সহকারে সোনার তৌফিক দান করুন এবং আমলের তৌফিক দান করুন আমরা দ্বিতীয় পর্বে শিল্কের আলোচনা কর্মের মাধ্যমে শির্কের যে আমরা আলোচনা করতেছিলাম তাবিজ কবজ এই তাবিজ কবজের ব্যাপারে স্পষ্ট রসুল সাল আলি আসাল্লাম থেকে কোনো দলিল পাওয়া যায় না আমাদের সমাজে অনেকেই কিছু কিছু বিষয়কে দলিল হিসেবে ব্যবহার করে থাকেন এগুলোকে আমরা দলিল বলতে পারি না এক ধরনের গোজামিল বলা যায় যুক্তি দিয়ে থাকেন তার একটা আপনাদের সম্মুখে আমি পেশ করেছি তারা বলে থাকেন যে তাবিজের ভিতরে আমরা কোরআন ব্যবহার করেছি অথচ তাবিজের ভিতরে কোরআন ব্যবহার করলে এটা যে ডবল অন্যায় এটা ইতিমধ্যে আপনাদের কাছে আমি পেশ করেছি প্রমাণ করে দিয়েছি তার কারণ তাবিজ হলো শির্ক আর শির্কের ভিতরে যদি আমি কোরআনকে প্রবেশ করাই তাহলে এটা অবশ্যই কোরআনের সাথে এক ধরনের বেয়াদবি আর এক ধরনের যুক্তি দিয়ে থাকেন অনেকেই বলে থাকেন এটা সাধারণ পাবলিকেরা বলেন অনেক সময় যারা তাবিজ দিয়ে থাকেন তারাও প্রচার করে থাকেন বলেন ডাক্তারদের ওষুধে কোনো কাজ হয় নাই বিভিন্ন হসপিটালে যে ফেরত এসেছে রোগের কোনো চিকিৎসা পাই নাই একটা তাবিজের মাধ্যমে রোগ দূর হয়েছে আরোগ্য লাভ করেছে এটা আর যুক্তি উপকার পাওয়াটা এটা কিন্তু হালাল হওয়ার বৈধ হওয়ার কোনো মাপকাঠি নয় তার কারণ অনেক হারামের ভিতরে আল্লাহ তবর কতলা উপকার রেখেছেন এটা মমিনদের জন্য পরীক্ষা যা কিছুতে তাদের উপকার আসে যা কিছু তাদেরকে ভালো লাগবে যা কিছু মজা লাগবে তাই তারা করতে পারবে না ব্যবহার করতে পারবে না আল্লাহ তো অনেক হারাম বিষয়ের ভিতরে হারাম জিনিসের ভিতরেও উপকার রেখে দিয়েছেন কিন্তু মমিন ব্যক্তি হারাম হওয়ার কারণে সেই উপকার গ্রহণ করতে পারবে না যেমন আল্লাহ তো বর কোথলা মদ সম্পর্কে বলছেন জোয়া সম্পর্কে বলছেন এস আলোনা কনিল খামরি মাইসির ইসমুল কবির ওমাস ওয়াঈস মোহমা আকবরফি রহিমা আল্লাহ তোবার কথা বলছেন তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে বলো মদ এবং জুয়ার ভিতরে অনেক উপকার আছে কিন্তু এর ভিতরে অনেক পাপও আছে ইসমোহমা আকবর ওমিনাফি রহিমা এর পাপ হলো উপকারের চেয়ে বড়ো এখন কি আমরা বলতে পারি যেহেতু আল্লাহ তর কথা নিজেই স্বীকার করলেন কুলফি হিমা ইসমুন কাবীর ও মানাফি আলিন্নাস বলে দিন এর ভিতরে অনেক বড় পাপ আছে অনেক উপকারও আছে। এখন এই উপকারের জন্য আমরা কি মদ এবং জুয়াকে হালাল বলতে পারি মদ খেতে পারি জুয়া খেলতে পারি মমিন ব্যক্তির জবাব হবে কোশ্চিন কালো না কখন এই সমস্ত উপকারের জন্য জায়জ হবে না এমনিভাবে অনেক কিছুতেই আল্লাহ যা কিছু হারাম করেছেন এগুলোর ভিতরে কোনো না কোন উপকার আছে সুদ ঘুষ আমাদের জন্য হারাম কবিরা গুণা সুদ খাওয়া কবিরা গুণা অথচ সুদে কি উপকার নাই আমরা যদি সুদ খাই আমরা যদি ঘুষ খাই তাহলে এই সুদের এবং ঘুষের টাকা দিয়ে সুরম্য অট্টালিকা তৈরি করতে পারি ইচ্ছা মতো সম্পদ তৈরি করতে পারবো বাড়ি গাড়ি নারী সবের মাধ্যমে আমাদের হওয়া সম্ভব তাহলে কি সুদ এবং ঘুষ হালাল হবে জাহেজ হবে কষ্টিন কালো না বিবাহের মাধ্যমে যে উপকার হয় নারী পুরুষ বিবাহের মাধ্যমে একত্রিত হয়ে তারা যে সন্তান লাভ করে বিবাহ ছাড়াও তো এই উপকারটা আমরা অর্জন করতে পারি নারী পুরুষ বিবাহ ছাড়া যদি মিলিত হয় তবুও তো সন্তান আসবে এই সন্তান নেওয়া কি জায়েজ আছে উপকার তো হচ্ছে কিন্তু এই উপকার নেওয়া আমাদের পক্ষে কখনো জায়েজ নেই অতএব দুনিয়াবি কিছু উপকার পাওয়া এটাই কিন্তু হালাল হওয়ার মাপকাঠি নয় আমরা যারা এই ধরনের যুক্তি এই ধরনের কৌশল এই ধরনের আমরা ফোন ব্যবহার করে তাবিজ কবচকে জায়েজ মনে করি এবং এর মাধ্যমে দুনিয়াবী স্বার্থ উদ্ধার করি অবশ্যই এটা অন্যায় হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নাকুশ করা হবে এবং অবশ্যই শির চর্চার কারণে পরকালে আমাদেরকে এর জন্য খেসারত দিতে হবে জাহান নামে যেতে হবে অতএ আমরা পরকালের স্বার্থ চিন্তা করি পরকালের পুরস্কারের চিন্তা করে আমরা এখনই তওবা করি আল্লাহ তর কথালা আমাদের সকলকে এই ধরনের অন্যায় কাজ থেকে শিরকি কাজ থেকে তবা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তো বড় কথালা আমাদের জন্য হালাল আয় ইনকাম রোজগারের ব্যবস্থা করে দিন আল্লাহ মামিন বন্ধুগণ কর্মের মাধ্যমে আরও এই জাতীয় শির চর্চা আমরা দেখে থাকি সেগুলো হলো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের উপকার লাভ করার জন্য দেখা যায় অনেকে সুতা বা তাগা হাতে দেয় এমন কি অনেক সময় এই সুতাগুলোকে আজমিরের সুতা অমুক জায়গা থেকে আমদানিকৃত সুতা অমুক পীরের পরে দেওয়ার সুতা অমুক হুজুরের পড়ার সুতা ইত্যাদি যুক্তিতে এগুলো ব্যবহার করে থাকে মানুষ এগুলো অবশ্যই শির্কের অন্তর্ভুক্ত আল্লাহর রসুল সাল আলহিউসাল্লাম তার সাহাবিদের জনক সাহাবির হাতে বালা দেখেছিলেন এই বালা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যে কেন তুমি এই বালাটা দিয়েছ সে বলেছিল যে আমার দুর্বলতার রোগ আছে এই দুর্বলতার রোগ কাটিয়ে ওঠার জন্য দুর্বলতার রোগ থেকে রেহাই পাওয়ার জন্য এই বালাটা হাতে দিয়েছি আল্লাহর রসুলাম বলেছিলেন যে এর মাধ্যমে তোমার রোগ আরও বৃদ্ধি পাবে এভাবে আল্লাহর রসুল সাল্লা আলহ আসসাল্লাম উক্ত সাহাবিকে বালা পরতে নিষেধ করলেন বালা খুলে ফেলার জন্য রসুল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দিলেন বন্ধুগণ আমরা আমাদের সমাজে এই জাতীয় শিরকের চর্চা দেখে থাকি ব্যাপকভাবে বিভিন্ন ধরনের উপকারিতার দোহাই দিয়ে উপকারিতার কথা বলে অনেকে আংটি বিক্রি করেন অনেকে বালা বিক্রি করেন সুতা বিক্রি করেন এবং আমরা অনেক সাধারণ মুসলমান এগুলো বিশ্বাস করে ব্যবহার করে থাকি এগুলো অবশ্যই সিরকি কর্মকাণ্ড এই সিরকি কর্মকাণ্ডের কারণে হয়তো আমাদের আখেরাতের স্বার্থ নষ্ট হয়ে যাবে আখেরাতের জান্নাত থেকে আমরা মাহরুম হয়ে যাব কারণ শির চর্চার মাধ্যমে এই জাতীয় ছোট শির চর্চার মাধ্যমেও আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে যে হুমকি দিয়ে গেছেন অত্যন্ত চিন্তার ব্যাপার অত্যন্ত হতাশার ব্যাপার এই আমরা যে কোনো ধরনের ছোট শির আবাদতের ভিতর দিয়ে ঘটে যাওয়ার শির এবং কথা কাজের মধ্য দিয়ে ঘটে যাওয়ার শির এগুলো সবই আমরা बर्जन करार चेष्टा करब एगुलो बरत थार चेष्टा करब एखन ही समस्त शीर्कर परिणाम अल्लाह रसुल्लाह आलहीसल्लम एक हदीस तुले धरार चेष्टा करब इनशाला रसुल्लाहु आलहीसल्लम जेमन भाव दुनिया में स्वार्थे व्यक्ति स्वार्थेल करलटा के शीर्क आख्या दिए रसुल्लूसल्लम हदीस द्वारा जानते परि परकाले यलर कारण जीर्खिर कारणे कि जहां नामे जा चित्रटा अल्लाहर रसुल सल्लाम सही मुस्लिम एक हदिसे अत्यंत स्पष्ट तुले धरे हदीसटी अपन काब एवं तर्जमा कर इनशाल्ला हादिस शनने অবশ্যই হয়তো আমাদেরকে এই ধরনের শির্ক থেকে বাঁচার জন্য উদ্বুদ্ধ করবে এই ধরনের শির্ক থেকে বাঁচার জন্য আমরা একটা ব্যবস্থা পাবো সাল আলহিম قال فما عملت فيها قال قاتلت فيك حتى تشهد قال كذبت ولكنك قاتلت لي قال جري فقد قيل ثم أمر به فصحب على وجهه حتى ولقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته الناس وقرأت القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال عالم وقرأت القرآن ليقال قارئ فقد قيل ثم أمر به فصحب على وجهه حتى ولقي في النار ورجل وصع الله عليه وعطاه من سنوف الأموال فأتي به فعرفه نعمه فعرفها তিনি বলেন আমি রসুলাম কে বলতে শুনেছি কিয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তির ফ্যাসলা করা হবে সে ব্যক্তি হলো এমন ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করতে যে শাহাদত বরণ করেছিল শহীদ হয়ে গেছিলো এ ব্যক্তিকে আল্লাহ তো বরকতলা তার দরবারে ডাকবেন এবং তাকে তার নামত স্মরণ করাবেন আল্লাহ তবরতলা শহীদ ব্যক্তিকে তার নিয়ামত স্মরণ করাবেন বলবেন আমি তোমাকে এই নেয়ামত দান করেছিলাম সে ব্যক্তি স্বীকার করবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে এ সমস্ত নিয়ামত দান করেছিলেন নিঃসন্দেহে ওই ব্যক্তিকে আল্লাহ তো বড় কতলা বলবেন মা যা তুমি কি আমল করেছ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতি থেকে ফিরে এসে আপনাদের সামনে হাদিসের বাকি অংশ তরজমা করে শোনাব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং হাদিস থেকে কি শিক্ষা পেলাম সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বিশ টিভি বাংলা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 যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বাংলা বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে भूलभवे तुम धर्मी ग्रंथेन एवं सकल क्षेत्र करत्य प्रकाश करते कारण यहां अपन अधिकार और दायित्व सत्यता बना देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीछे সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম হাদিস্টির তর্জমা এখন আপনাদের সামনে আবার আমি শুরুর থেকেই বলছি আবুহী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুলামকে এই মর্মে বলতে শুনেছি কেয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির আল্লাহ তো বর গোতলা ফেসলা করবেন সে ব্যক্তি হচ্ছে শহীদ ব্যক্তি আল্লাহ তবরকতলা তাকে তার নামত স্মরণ করাবেন শহীদ ব্যক্তি আল্লাহর নেয়ামতগুলো স্বীকার করবে তারপর আল্লাহ তবরকতলা বলবেন ম্যা যা ফিহা বান্দা আমি তোমাকে যে নেয়ামত দান করেছিলাম এই নেয়ামত তুমি স্বীকার করেছো। এই নিয়ামতের তুমি কি সুক্রিয়া আদায় করে এসেছো সে বিষয়ে আমাকে হিসাব দাও শহীদ ব্যক্তি বলার চেষ্টা করবে আল্লাহ তোমার রাস্তায় আমি যুদ্ধ করে শহীদ হয়ে এসেছি আর কি চাও আল্লাহ তো বড় কথা বলবেন তুমি মিথ্যা কথা বলেছ তুমি আমার জন্য লড়াই করো নেই তুমি বরং লড়াই করেছিল এই জন্য যুদ্ধ করেছিল এইজন্য যে তোমাকে বীর যোদ্ধা বলা হবে ফকাত কিল তুমি তোমার এই আমলের মাধ্যমে যেই বিনিময় চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়ে গেছো তোমাকে বীর যোদ্ধা বলা হয়েছে বীর বিক্রম বলা হয়েছে বীর শ্রেষ্ঠ বলা হয়েছে বীর প্রতীক বলা হয়েছে এই তো তোমার পুরস্কার তুমি দুনিয়াতে পেয়ে গেছো আমাকে রাজি খুশি করার জন্য পরকালের স্বার্থে তুমি তো যুদ্ধ করা নেই তুমি দুনিয়ার স্বার্থে যুদ্ধ করেছো আল্লাহ তর কোথালে তাকে মিথ্যা প্রতিপন্ন করার পর ব্যবস্থা গ্রহণ করবেন ফিরিস্তাদেরকে আল্লা তর কোথালে অর্ডার দিয়ে দিবেন। ফিরিস্তারা এসে তাকে মুখের ভরে হিঁচড়ে নিয়ে যেয়ে জাহান নামে নিক্ষেপ করবে প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি এই যে এই ব্যক্তিকে মুখের ভরে হিঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হলো বলুন তো জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার এখানে অপরাধটা কী এখানে কি কোনো অপরাধ পাওয়া যায় সে জিনা করেছিল সুদ খেয়েছিল ঘুষ খেয়েছিল হত্যা করেছিল তাই তাকে জাহান নামে দেওয়া হলো বরং তার এখানে একটা আমূল পাওয়া যায় সে শাহাদাত বরণ করেছিল আল্লা তরকতলার রাস্তায় যুদ্ধ করে জীবন বিসর্জন দিয়ে সে শহীদ হয়ে এসেছিল পরিণাম হলো এই মুখের ভরে হিঁচিড়ে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে আমরা যা বলেছিলাম তারই সত্যতা পাওয়া গেল এই চিত্রের মাধ্যমে যা বলে এসেছি তারই বাস্তবতা আমরা পেলাম যে কোনো আমলের ভিতরে যদি আল্লাহর রেজামন্দি আল্লা তর কথা লাগে রাজি খুশি এবং পরকালীন স্বার্থ না থাকে তাহলে সেই আমল এবং এবাদত সির্কের মতো পাপে রূপান্তরিত হয়ে যায় এবং জান্নাতের পরিবর্তে জাহান নামে নিয়ে যায় এরপরে দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে রা ওয়া আল্লাহ কোরআন এমন এক ব্যক্তি যিনি এলিম অর্জন করেছিল দুনিয়াতে এবং কোরআন তেলাওয়াত করত কোরআনের কারি ছিল আলেম কারি একই সাথে ফারাফা আল্লাহ তবরকতালা তাকে তার নামত স্মরণ করাবেন এই যে এলিম এটা আমার পক্ষ থেকে তোমাকে এই যে কোরনের সুরে কোরআতলা দুনিয়াতে পেয়েছিলে এটা আমার নামত মাজা আমিলতা। তুমি এর জন্য কি আমল করেছো কি সুক্রিয়া আদায় করেছো কালা তা আল্লাম তুল ইমা আল্লাহ কোরআন হে আল্লাহ আমি এলিম অর্জন করেছিলাম এলিম মানুষকে শিখিয়ে এসেছি এবং কোরআন তেলাও করতাম আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা আলেম। তুমি এই জন্য এলিম করেছিলে যে তোমাকে আলেম বলা হবে এই আলেম উপাধি পাওয়ার জন্য বিখ্যাত আলেম হওয়ার জন্য বিখ্যাত চিন্তাবিদ হওয়ার জন্য তুমি এলিম অর্জন করেছিলে তুমি করতে জন্য যে তোমাকে কারই বলা হবে তুমি মনে মনে যেটা আশা করেছি আমার এ মাধ্যমে তুমি নিজের স্বার্থ অর্জন করতে চেয়েছিলে ওকাদ কিল তোমার স্বার্থ উদ্ধার হয়েছে তোমাকে বড় আলেম বলা হয়েছে বক্তা বলা হয়েছে তোমাকে বড় কারি বলা হয়েছে উমিরা বিহি ফা সহেবা আলাহি হাত কে ফিন্নার এই ব্যক্তির ব্যাপার আল্লাহ তো বড় কতলা ফেরজ অর্ডার দিয়ে দিবেন। ফেরিস এই ব্যক্তিকে মুখের ভরে হিঁচড়িয়ে জাহান নামে নিক্ষেপ করবেন সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আবারও আপনাদের কাছে আমার প্রশ্ন এই ব্যক্তিকে যে এত অপমানজনকভাবে জাহান নামে নিক্ষেপ করা হলো এর অপরাধটা কি কোরআন তেলাওয়াত করা কারি হওয়া এগুলো তো অবশ্যই অপরাধ নয় কিন্তু এগুলো নিজের স্বার্থে ব্যক্তি স্বার্থে দুনিয়ার উদ্দেশ্যে চর্চা করার কারণে এগুলো শিরকে রূপান্তরিত হয়েছে যার জন্য তার পরিণাম এরকম হয়েছে এরপরে তৃতীয় ব্যক্তিকে আনা হবে বরজুল আল্লাহ আলাইহ ও আতা আসনাফিল্মি কুল্লিহি এমন এক ব্যক্তি আল্লাহর রসুলাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ তো বড় কতলা দুনিয়াতে সব ধরনের সম্পদ দান করেছিলেন আল্লাহ তুবর তাকেও তার নিয়ামত স্মরণ করাবেন সে আল্লাহর নিয়ামতকে স্মরণ করবে এরপর আল্লাহ তবরকতলা বলবেন মাহা আমিল ফিহা। আমি যে তোমাকে এই অঢেল সম্পদ দান করেছিলাম এটা আমার নিয়ামত আমি না দান করলে তুমি কখনই পেতে না তো এই সম্পদে আমার কি শুক্রিয়া আদায় করেছো। সে বলবে আল্লাহ আমাকে মাল দিয়েছিলে সম্পদ দিয়েছিলে যে খাতে তুমি খরচ করলে খুশি হবে জেনেছি সে খাতেই খরচ করেছি কোনো খাত আমি ছেড়ে দেই না আল্লাহ বলবেন কাদ্তা মিথ্যা কথা বলেছি ফালতালি ওখাল জওয়াত তুমি যে এভাবে অকাতরে সম্পদ দান করতে খরচ করতে এটা তো আমার জন্য না আমাকে রাজি খুশি করার জন্য না পরকালের স্বার্থের জন্য না তুমি দুনিয়ার স্বার্থে তোমাকে যাতে দানবীর বলা হয় এই জন্য তুমি এগুলো দান করেছো বিলিয়েছ ওকাদ তোমাকে দুনিয়াতে দানবীর বলা হয়েছিল বদান্নতাপরায়ণ ব্যক্তি বলা হয়েছিল এই ব্যক্তির ব্যাপার আল্লাহ তো বড় কথা অর্ডার দিয়ে দিবেন। এই ব্যক্তিকেও মুখের ভরে হিঁচড়িয়ে অপমানজনকভাবে জাহার নামে নিক্ষেপ করা হবে বন্ধুগণ আবারও আপনাদের কাছে প্রশ্ন যে এই দানবীর ব্যক্তির জাহান নামে যাওয়ার কারণটা কি এই দানগুলো সে নিজের খাতে ব্যবহার করেছে নিজের স্বার্থে ব্যবহার করেছে নিজে দানবীর খেতাব দানবীর উপাধি পাওয়ার জন্য সে সম্পদ ব্যয় করেছে এই কারণে তার এত বিপুল সম্পদ পরকালে তার জাহান নামে যাওয়ার কারণ হয়েছে যদি সে আল্লাহ তো বরকতালাকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহ তরকতলাকে খুশি করার জন্য পরকালের স্বার্থে করত তাহলে অবশ্যই এগুলোর বিনিময়ে সে পরকালে পেত কিন্তু যেহেতু এই আমলগুলো তারা নিজেদের স্বার্থে করেছে দুনিয়াবী স্বার্থে করেছে এই জন্য এই আমলগুলো ব্যর্থ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভ্রষ্ট হয়ে গেছে এগুলোর কানা করিয়েও আল্লাহর কাছে তারা মূল্য লাভ করবে না বরং আমরা অত্যন্ত স্পষ্ট একটা চিত্র দেখলাম এই ধরনের আমলের মাধ্যমে কীভাবে আল্লা তুবরকতলা তিন ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করলেন আল্লা তুবরকতলা বলছেন আমালিন ওয়াকাদিমা ইমালিনতের দিন আল্লাহ তুবরকতলা আমলকারীদের আমলের কাছে আসবে আমলের কাছে এসে সেই আমলগুলো যখন দেখবেন যে আমলের ভিতরে তো নাই। নেই আল্লাহকে রাজি খুশি করার কোনো স্বার্থ নাই পরকালীন কোন স্বার্থ নাই তখন আল্লাহ তো বড় কথা এই আমলগুলোকে নষ্ট করে দিবেন, ভ্রষ্ট করে দিবেন। কানা করিয়ে মূল্য দান করবেন না ধুলিস্বাত করে দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আমাদের আলোচনার তৃতীয় পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমরা এখনি চতুর্থ পর্বে প্রবেশ করব ইনশাআল্লাহ আপনাদেরকে চতুর্থ পর্ব দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাকু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 छ्रचार बारोटाये डॉ जकिर आरिक बार्ता पृथ्वी सबसे बस वृद्धि पा धर्म